জয় জয়াল গাধি আগ্রহ চৈতন্যক্তি প্রমোদপুরী গোস্বামী গুরু মহারাজ কী জয় ও স্বাভিন্ন গুরুপাত ভক্তি গরিত মা গো স্বামী মহারাজ জী অখিল ভারত শিখ চৈতন্যী মর বর্তমান আচার্য অস্বত সিমাত্রী ঠাকুর ভক্তি অতিথ গোস্বী মহারাজ জী কী জয় জয় জয় জয় জয় সপার সিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপাত কী জয় পরমসিলা গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কী জয় জয় শিল সচিদানন্দ ভক্তমেন ঠাকুর কী জয় বৈষ্ণব সর্বমোষ জগন্নাথ দাস বাবাজী মহারাজ কী জয় শ্রী সচিদানন্দ ভক্তমেন ঠাকুর কী জয় শ্রী জয় জগন্নাথ দাস বাবা জী মহারাজ গে জয় সাজ জয় জয় শ্রী জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু जय से बलदेव विद्या विश्वनाथ चकोत्म महाशय कृष्णदास विन्दावन दशक महा रूपान को गुरु और जश अस्त्रितो श्री श्री जगदीश पंडित महाशय श्रीपाठ किया जगदीश पंडित महाशय की दुखिणी माँ की दुखिनी माये सेवितो दुखिणी माये सेवितो श्री गौर गोपाल विग्रहों जी किया जय कृष्ण बलराम जी किया জয় জয় শ্রী রাধা বল্লভ জী শ্রী শ্রী জগন্নাথজিও কি জয় জয় শ্রী পুরুষোত্তম ধাম কী জয় জগন্নাথ ভগতী শ্রীভদ্রাজর্শন চৌ কি গম্বীরা মন্দির গুঞ্জিরাম মন্দির জী হরিদাস ঠাকুর কী হরিদাস ঠাকুরের সমাধি মন্দির কিয় সিদ্ধ বকিল কিপি খিরচৌরা কিনা বর্তমান সে ভারত শ্রী চৈতন্য জয় জয়্রীল জয় জয়্রী নব ধ জয়্রী গঙ্গা জী কী জয় যমুনাথ জী সরস্বতী জী ভক্তিদে কী জয় বৃন্দেবী কী নিত্য রাশু শিবা সঙ্গন কি ভি মুরার কী শিবা নচার্য ভান চন্দ্রশেখরা যোগপীঠ শিবন মহ আবিভাব শৈলী কে জয় জয় শ্রী আকার মঠ মূলমঠ কী মৌল মঠ সেগ্রহণ की।, जाय। जाय सी गंगा जी की জয়গুরু পাল সমাধি মন্দির কে তত্ত্বস্ব সেবিত শ্রী গোপীনাথ গুড়িমঠে সেবিত শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌর তথারপুরন সিংহ লক্ষ্মী সিংহ জগন্নাথজিও কি জয় জয় জয় শ্রী গৌদম কানন কে গৌদমস্ত শ্রী সানন্দ সুগতগুঞ্জে সানন্দ সুগতগঞ্জে শ্রী শ্রী শ্রী সচিদানন্দ ভক্তিম ঠাকুরের ভজন যদিও সমাধি পুষ্প সমাধি শ্রী ভজন শ্রীলসান্দ ঠাকুর সেবিত্রী গৌর গদিগ্রহ জী নন্দীশ্বর মহাদেব জী বিষ্ণনাথ বাবুজী মহারাজ এশ্বরিক দেবী জী জয়্রি রুদ্র দীপ রুদ্র দীপ জয় জয় জয় হরিহর ক্ষেত্র হরিহর ভগবান জী জয় সুবর্ণবিহার ভগবান জী সুবর্ণবিহার খেত্র জী জয় নৃসিংহ বললে নিসিংহদে জয় দা গো না তক্ষ বৃন্দাবন ধাম সামকুণ্ড রাধেকুণ্ড গিরি রাজগোব্ধন নন্দগাম জল দর্শনা কি নয়ন সর্বেঞ্চ সর সর্ব বাবন সর্ব কুসুম সর্ব চন্দ্র সর্ব গোবিন্দকুন্ড মানুষ হরিদেব জী মহারাজ গোপে মহাদেব জয় জয়নন্ত করী বৈষ্ণী সেবা কুণ্ডী কুণ্য মন্দির জয় জয় পুরুষোত্তম ধামকে পুরুষোত্তম ব্রত পালন করি ভক্ত পুরুষোত্তম ভগবানকে জয় জয় শ্রী চৈতন্য চরিতাম গ্রন্থ রাজজী জয় জয় শবন কীর্তন করি ভক্তবৃন্দকে যয় জয় অনন্ত করি বৈষ্ণবিন্দু জয় জয় জয় জয় শ্রীরা ভক্তরঞ্জন যাচক মহারাজ ভক্তজন মহারাজ हरिनाम हरिनाम अनंतगिरी वैष्णव सत्यमंडली हरिना संकर्त हरीनाभु गौरप्यमानंदे वंदे गुरुपकंदसमित श्रीचैतन्य प्रभु वंदेनंदसित শ্রীনন্দনন্দ বন্দে আধিকার চোদ গোপীজন সামুত বৃন্দন মনোহর বঞ্ছাধুষ্ট কৃ পাং পঙ্গু লং হইত গি যৎকিপাং বন্দে পরমাধবৃন্দায়িয়া কেশবস্তিপদী দেী সমো নারায়ণ নমস্কৃতন ছীং সরস্বতিংস্ত কৃষ্ণ কথোপদেশ গৌরীপাত প্রকশনে সদানু রুভোক্তিযুক্ত ভোক্তি প্রমদক জগোদ্ ধেয় সদা পিভবগ্নমিষ্টদ বিচিন ভীতাহম পনতালিপোত বন্দে মহাপুষতে চরিদ ত্যাক্তুষ্টরজ্জলক্ষ্মী ধর্মীর্জবচা যদগা দরঙ্গি বধাব মহাপুষতে চরিদ হলনখন্দমু ছটা বিসুজিত কিমি গবধু সুদর্শি গুরুনাগ্রসাগর সমূর্তি সারাধিকা মি কৃতিঙ্ শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিতন্দ্বৈতগদাধর শিবসি শ্রী গৌরভক্তবৃন্দ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীদ্দ্বৈতগদাধর শিবা সৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে আজান লভুজ কনকু সংকীনই কবিতর কমলা বিশাম্বর দ্বিজবরো যুগ ধর্ম পালো বন্দে যগত্রিয় করুণা ভুতর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरे हरे राम हरे राम राम, राम हरे प्रसारित प्रेम पीयूष रससागरे चंदे प्रकटे यदीन दीन एव स প্রসারিত প্রেম পিযুষ রসাগরে শ্রী চৈতন্য চন্দ প্রকটে যদিন সদিন এ বস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুকা জানিয়েছেন জীবের প্রাপ্যবস্তুর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির বিষয় হল প্রেম জীবের যত প্রকার প্রাপ্তি বিষয় আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তির বিষয় হল কৃষ্ণপ্রেম কিন্তু সাধন তত্ত্ব না জেনে সাধন তত্ত্বেতে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত না হয়ে কেউ কোনোদিন কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে পারে না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 এ সদিন নিশ্চিত পরিমাণে সে দরিদ্র ভিকারী নিশ্চিত পরিমাণে সেই বাস্তব দরিদ্র অর্থ না থাকলে মানুষ দরিদ্র হয় না স্বাস্থ্য বিচার করে বলছেন অর্থ না থাকলে যে দরিদ্র হয় যেটা সমাজের লোক বলে থাকে এগুলো তো দেহ দৈহিক সম্প্রান্ত বিচার এগুলো দেহ এবং দেহ সংক্রান্ত বিচার এর উপরে তারা যেতে পারেন কিন্তু আমরা ভাগবতী মহাপুরাণের মহিমা শ্রবণ করতে গিয়ে সেখানে জানতে পেরেছি সকল ভুবন মধ্যে নির্ধনাধন্য নিবসতি হৃদী হরের ভক্তি রেকা বলছেন সকাল ভুবনের মধ্যে নির্ধনাস্তেয় বিধন্য কিছু নেই সেও ধন্য ধন্যিধন্য যার হৃদয়তে ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা বিরাজমান রয়েছে তার থেকে বড় আধ্য চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামিত এই সব বিচার প্রসঙ্গে সুন্দরভাবে উত্থাপন করেছেন যে আমার কোনো ধন নেই আমার কোনো ধন সম্পত্তি কৃষ্ণ প্রেম নেই আমার সেই জন্য আমি নির্ধন মহাপ্রভু এইসব দৈন্য করে আমাদের শিক্ষার জন্য বলেছেন সুন্দর যে প্রেম বলে যে বস্তুটা জান নাই সেই হল সবচেয়ে দরিদ্র সেইগুলো রায় রামানুষি শিল রায় রামানন্দর সঙ্গে সেমান মহাপ্রভু গোদাবরী তীরে যে সময় আলোচনা করেছিলেন তাতেও এই কথাগুলো পরিষ্কার করেছিলেন যখন রায় রামানন্দ সংবাদ হল তারপরে রায় মহাশয় কে সেমন মহাপ্রভু একটা করে প্রশ্ন করছেন একটা করে প্রশ্ন করছেন আর রায় মহাশয় শ্রী গৌরাঙ্গের করুণায় একটা করে উত্তর দিচ্ছেন মহাপ্রভু প্রশ্ন করছেন রায় মহাশয় উত্তর দিচ্ছেন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 বলতে বলতে বলে চলে গেলেন মহাপ্রভু বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন বিশ্বের নির্যান যেন হইল স্মরণ বিশ্ব যেমন আটকে রেখেছে নিজের মৃত্যুকে ইচ্ছা মৃত্যু আসবে গোবিন্দ চরণ দর্শন করব প্রাণ ভরে তারপর আমি এ দেহে ছাড়ব উত্তরায়ণ দক্ষিণায়ন এসব তো কথার কথা এগুলো সব মহাভারতের বিচার ভাগবত লেখা আছে এগুলোর বিচার সম্বন্ধে ভাগৎগীতা পাঠ করলে বুঝতে পারবে। উত্তরায়ণ কী দক্ষিণায়ন কী অনেকে এগুলো নিয়ে বিশাল ঝাপিয়ে পড়ে ভক্তিটা বড় কথা যদি কেউ দক্ষিণায়ন থাকতে থাকতে যদি দেহ ছেড়ে থাকে কোন গুরু গুরুবর্গ তার কি নরকে গেছেন নাকি এগুলো বোঝেন না দক্ষিণায়ন কি উত্তরায়ণ কী এতে গিলে কি হয় সময় লোকে এই সাধারণ বিচারটাই বোঝেন উত্তরায়নের শরীর উত্তরায়ণের একটা পছন্দ শরীর ছাড়লে কী হবে কত কথা নাই এগুলো সব বিচারগুলো অনেক সুখ কে এগুলো নিয়ে চিন্তা করে মারা খাওয়া দাওয়া শয়ন এই আর আমরা চিন্তা করার কই সময় পায়। সত্যিই তো তাই আমি কি করবে সেই জন্য বলছেন যে দুঃখের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুঃখ হলো কৃষ্ণ বিরহ হলে কৃষ্ণের ভক্তের যে চলে গেলেন আমার কাছ থেকে তার বিরহ সবচেয়ে বড় বিরহ ধনীকে সবচেয়ে ধনীকে কাকে বলে ধন সম্পত্তি কার সবচেয়ে বেশি আছে বলেছেন কৃষ্ণপ্রেমে যিনি ধনী সেই ধনী শিরোমণিত গান মধ্যে কোন গান সর্বশ্রেষ্ঠ শ্রবণের বিষয় জীবে এইসব একটা একটা করে প্রশ্ন করে আমার মতো বদ্ধজীবকে শেখার জন্য অপূর্ব উত্তর দিয়েছেন সমস্ত কথা এগুলো মারাজ এগুলো সব বলে শেষ করা যাবেন আনন্দময় জগতের কথা যতক্ষণ পর্যন্ত জীব না উপলব্ধি করেন তুমি যতক্ষণ পর্যন্ত না প্রলোভন পাচ্ছ লোভ পাচ্ছ ততক্ষণ পর্যন্ত শত অর্থাৎ নিজে থেকে পেরিত হয়ে ভজনে আসবেন তারপর তো গুরু বৈষ্ণবের কৃপাকর বহু দিয়া চিত বল তো আছে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 পারব কি করে শাস্ত্র সিদ্ধান্ত করেছেন ভাগবতে ব্রয়ু স্নিগ্ধস্ব শিষ্যস্ব গৌরব গুজ্জম অপিউত শ্রীমৎ ভাগবতী মহাপ্রাণের সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত হয় না আমার রাগ হতে পারে তাতে কী যা আসে সাধুগুরু বৈশ্ববেরও কিছু যা আসে না ভগবানেরও কিছু যা আসে না যত তোমার নিজের করবে সত্য কথা শুনবার বসেছি সত্য কথা শোনবার সাহস থাকে না সত্য কথা শোনবার সাহস থাকে না আর যদি অহংকার করে বলো আপনি সত্য কথা বলুন আমি শুনে নেব কান দিয়ে তাহলেও হবে না সত্য কথা বললেই যে তুমি বুঝে নেবে শুনে নেবে সেটাও হবে না সবপ্রকাশ বস্তুর সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলে না সপ প্রকাশ বস্তু যেটা শত উদিত হয় সেটার সঙ্গে কোনো চ্যালেঞ্জিং মুড চলবে না এত লোকের বুদ্ধি নিকৃষ্ট অবস্থায় নেমে গেছে তাদেরকে যত কথা বলো কোনো কিছু অনুভব করতে পারছে না বলা হয়েছে যে হরিকথা একটা অখণ্ড বস্তু যেমন একটা গঙ্গার থেকে গঙ্গা যেমন বয়ে যাচ্ছে কোথা থেকে বেরিয়েছে গঙ্গত্রী থেকে গঙ্গোত্রী থেকে গঙ্গা অনর্গল বয়ে যাচ্ছে তুমি গঙ্গার জল হরিদ্বার থেকে নিলে তুমি কি গঙ্গার জল অন্য কোনো জায়গা থেকে এলে গঙ্গার জল নিচ্ছ গঙ্গা জল রয়েছে ভিন্ন ভিন্ন জায়গা থেকে রয়েছে। তুমি ভেদভাব করলেন করলে ঠিক সেরকম সাধুগুরু বৈষ্ণবের জিউ ভাই অপ্রাকৃত জগত থেকে যে করুণা নেভে আসে বিগলিত করুণা সে হরিকথার প্রবাহ সেটা জিউ ভাই নৃত্য করতে থাকে অনেকে সন্দেহ করেন যে ওনার হরিকথা শুনু না আমাদের গুরু মহাজে হরিকথা শুনু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 সেখানে ভেদ বুদ্ধি চাস ওনার কথা শুনো না তাহলে তোমাদের কোথা থেকে বিচার আসব যখন বলা হচ্ছে হরিকথা একটা অখণ্ড সরোবর চৈতন্য আছে। সেখান থেকে অনর অনর্গল বয়ে যাচ্ছে হরিকথা তো অখণ্ড বস্তু সেটা তোমার দীক্ষা গুরুর শ্রীমুখ থেকেই নির্গত হলো বা সেই আচরণশীল কোন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 রক্ত মাংসে একটা মানুষকে এটা গুরুদেব এটারই আমার করতে হবে একেই দেখতে হবে এনাকে তো দেখতে হবে কিন্তু দর্শনের চোখটা কে করবে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসাই ভোগবাদ সম্বন্ধ জ্ঞান দাতা শ্রী সনাতন গোসাইকে সম্বন্ধ জ্ঞানে আচার্য করেছেন আচার্য নির্ণয় মহাপ্রভু তার সঙ্গে অভিনয় আচার্য রূপ গোস্বামীকে কখনোই পার্থক্য করা হয় নাই ছিল বহুবাদ জানিয়েছেন সম্বন্ধজ জ্ঞানের আচার্যের সঙ্গে অভিদয় জ্ঞানের যে আচার্য তার বিন্দুমাত্র পার্থক্য নেই কেবল ভিন্ন প্রকাশ নিত্যানন্দকে যদি কেউ ভাবে গৌরাঙ্গ থেকে কেটে বাদ দিয়ে দেয় তার মতো কূর্খ আর কেউ নেই যেই নিতাই সেই গৌর যেই নিতাই সেই গৌর খালি প্রকাশের ভেদ স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রকাশ বিগ্রহ আবার নিতাইয়ের যে সমস্ত সেবক আছেন ভক্তগণ আছেন তাদেরকেও নিতাই চরণ থেকে কেটে বাদ দিতে পারবে না সম্ভব না এইগুলো সব আনন্দের চরণে তারা রয়েছেন আচরণশীল মহা বৈষ্ণবগণ যাদের এক একটা রক্তবিন্দু ফেলেছেন আচরণের মধ্যে তাদের প্রত্যেকটা বাক্যের মধ্যে আচরণের দৃঢ়তা রয়েছে সেই জন্য কেন মহারাজ হৃদয়তে ধাক্কা লাগে কথাগুলো বললে হৃদয়তে আজ কাটে কেন আচরণের সাম দেওয়া আছে তারা মুখে কোনো ভাষণ দেন না সমস্ত কথার মধ্যে বীর্য রয়েছে সমস্ত কথা অপ্রাগত জগৎ থেকে নেমে আসছে এর মধ্যে কোনো ভেদ বুদ্ধি করতে নাই সেই জন্য বলছেন সম্বন্ধ জ্ঞানে আচার্যর সঙ্গে অভিযোগ জ্ঞানে যে আচার্যের কোনো বাজ্যদৃষ্টিতে যে ভেদ মনে হয় ওটা ভেদ নয় একই বস্তু অখণ্ড বস্তু এখানে বলছেন শ্রী সনাতন গোস্বামী পাদের এই যে প্রশ্ন মহাপ্রভুর কাছে তো আমাকে শিক্ষার জন্য অন্য কিছু কারণে নয় সিন্ধু সুন্দর সুন্দরভাবে মহাপ্রভু নিত্য জগতের সব কিছু ভজন সংক্রান্ত সব কিছু বলছেন সেখানে বলতে বলতে বলছেন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 दस टा सब विषय आस्त विषय आश्रय हल कृष्ण आज के विदेश देख समस्त दस टा सब विषय समस्त विषय मन्ना शानकथा जाए नीरध मुक्तर आश्रय अति सबकि देखे सब एकटाई सोर्स क्या तुम युख पाच बुझते ना पड़ारुभव ना करय ज्ञान तत्व के अनुभव करनी तुम्हार मध्य खंड खंड विचार बुद्धि चले अखंड तत्वर संगे अद्व्ययनर संगे निजेके मिलाते ना पारे तुम्हारे भेतरे खंड खंड सब चिंताधारा चले आस भावना तुम्हें ग्रास कर तक तुम अखंड तत्व दूरे सर जा যদি বাস্তব অনুভব না হয় গুরু বৈষ্ণবের কৃপাতে তাহলে জীবন জীবন বিফল হয়ে যাবে লাভ হবে না কিছু সেই বলছেন সর্ব আশ্রয়ে আর সর্বেশ্বর তিনি হচ্ছেন সর্ব সর্বেশ্বর সর্বেশ্বর কথা কালকে বলা হয়েছিল ব্রহ্মসঙ্গীতাতে ব্রহ্মাজি যা দেখেছেন সেটি বলেছেন ব্রহ্মাজি যা যা দেখছেন আজকে আলোচনা হবে চতুষ্পী ভাগবত ঠিক যেমন দেখছেন তেমন বলছেন যা যা দেখেছে সেটা বললেন জীবের কাছে সেইখানে বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছি আনন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ এই কথা কি এক কথায় মহাপ্রু বললেন যে সর্বাশ্রয় সর্বেশ্বর এক কথায় শেষ ইনি আদি এর পরে আর কেউ নেই আর স্বয়ং ভগবান কৃষ্ণ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 তারা আধিকারিক দেবতা ভগবানের থেকে শক্তি পেয়েছেন বলে তাদের ভগবান বল ভগবান শঙ্কর কিন্তু পরম ভগবান যদি বলো একজনকে বলতো পরমেশ্বর পরম ভগবান যদি বল তাহলে একমাত্র একজনকেই বলতে হবে সেটা ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন সেইজন্য জন্য সেখানে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তার ভগবত্তা অন্য কেউ ভগবত্তার উপর নির্ভর করে না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 সে থেকেই সত্য করে মনে যত বোঝাও কোনো কথা বুঝবে না তাদের করণে প্রবেশ হবে না তারা দেখলেও জানতে পারবে না ওই জন্য পশ্চন্নপি দেখেও দেখে না কেন বলে এটা মায়ার প্রভাব ভগবান ওই বলছেন মামে বুঝব প্রপদন্তে মায়া মেতাম তারান্তিতে মম মায়া দূরাত্ময়া বলেছে দৈবী ঝেষা গুনময়ী মায়া দুরাত্ময়া মামে বোঝিয়ে প্রাপদানিতে এই মায়াকে তাড়াতে গেলে ফার্স্ট তোমার ডিউটি হলো এই সনাতন শিক্ষাকে মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু খেপাবি না দেখিও বল শুধু সনাতন শিক্ষা তোমার কাছে অনেক টাকা আছে তুমি কিনে নিয়ে এসে আমি পড়ে নেব পড়ে নাও হবে না সনাতন শিক্ষা অনুশীলন করতে বলা হয়েছে মানে এই কথা হলো না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 ভজন রাজ্যে মায়া জয় করা তো একটা সামান্য কথা মায়াটা জয় করে তারপর তো বাস্তব হরিভজন হবে মায়াগ্রস্ত থাকাকালীন অবস্থায় কৃষ্ণ ভজন হয়ে যাবে ব্যতিরিকভাবে গরু বৈষ্ণব করিয়ে নেন কিছু কিন্তু মায়াগ্রস্ত অবস্থায় হরিভজন হয় না মায়াতীত গুণাতীত বস্তু তাকে তুমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কি করে ভজন করবে তুমি একটা প্ল্যাটফর্মে রয়েছ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 গুরুদেবের কী ইচ্ছা হয়েছে বৈষ্ণবের হৃদয় কি ইচ্ছা জেগেছে সঙ্গে সঙ্গে তার তার মধ্যে রিফ্লেকশান হবে তার মধ্যে প্রতিফলিত হবে তখন সে অটোমেটিক এগুলো করবে সেবাক অনেক রকম হয় কাউকে এই এটা কর এটা সেবা করবে হ্যাঁ কেউ কেউ আবার হ্যাঁ সেবা তো করতেই চায় না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 ইত্যাদি বিভিন্ন সব অবস্থা ঘনতরলা বিভিন্ন বিচার সমস্ত আছে সাধকের অবস্থা হয় তাহলে এক সাধক হলো সেবা করতে চায় না চলে যায় একজনকে বললে পরে যা বলে সেটুকু করবে আমাকে তো এইটুকু জল জল আনতে বলেছে তুমি আমার এই কথা বলছো কেন তিনি বলেছেন জল আনতে আমি এনে দিয়েছি এর বলে চুক্তি পৌঁছানো তোমার সঙ্গে এগ্রিমেন্ট আছে গুরুদেবের সঙ্গে গুরুদেব আমাকে এই সেবাটা বলেছে আমি এই সেবাটা করে দেবো হয়ে গেল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 জ্ঞান ভক্তি তিন সাধনের বসে সাধন বিভিন্ন রকম হয় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান প্রকাশ এসব কথা হয়ে গেছে তিন রকম ভাবে প্রকাশিত হচ্ছে যেটাই যেটাই শ্রীমাদ ভাগজী মহাপুরাণ জানিয়েছেন আপনাকে যে বদন্তি তত্তত্ববিদম সত্যম যজ্ঞান অধ্যয়ম ব্রহ্মেতি পরমাত্মে তি ভগবান ইতি শব্দ তিন রকম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 অচিন্ত রূপ তাইতো অচিন্ত গুণস্বরূপম এইটাকে দেখতে পায় যারা প্রেমের কাজল পরেছে প্রেমের কাজল না পরলে পরে দেখতে পাবেন অন্ধ হয়ে থাকবে চিরকা হ্যাঁ ভাগবত সুন্দ সুন্দর অপূর্ব সিদ্ধান্ত আছে আলোচনা হওয়া দরকার সেখানে বলছেন যেমন ভাবে কিরকম সিদ্ধান্ত সুন্দর এখানে আলোচনা করেছিলাম চার পাঁচ বছর আগে সভা হয়েছিলাম যথা আত্মা আতমা অসৌ হ্যাঁ তৎকথা শ্রবণ বিধানই যেমন যেমন ভাবে তোমার হে ভগবান ভগবানের কথা যেমন যেমন ভাবে শ্রবণ কীর্তন তুমি করেছো যেরকম হৃদয়ের সঙ্গে তুমি করেছো ঠিক সেইটুকু তোমার ইম্প্রুভমেন্ট হবে বোঝা গেলো কী বললাম ঠিক যেমন হৃদয় নিয়ে তুমি ভগবানের কথা অনু অনুশীলন করেছ আনন্দের সঙ্গে শুনেছ যেমন যেমন ভাব সেমন অনুবাদে তোমার উন্নতি হবে চোখের দৃষ্টি খুলবে চোখের দৃষ্টি খুলবে ছোটবেলাতে মায়েরা কী করছেন আমাদের জোর করে কাজল পড়িয়ে দিতে জোর করে ছোটোবেলায় খেলতে যাবো কাজল পড়ে গিয়া জোর করে পড়ি এগুলো কেন চোখটা যেন ভালো হয় এখন সব চুল হয়ে গেছে নেই এখন সেই জন্য বলছেন যথাযথা আত্মা পরিমীর্য দেশ তৎপুণ্য গাথা শ্রবণ বিধানই তথা তথা এবার কি হবে সেই পরিমাণে তার চক্ষু পরিষ্কার হবে হ্যাঁ আপাশী বস্তু সূক্ষম সূক্ষ্ম বস্তু দর্শনে যোগ্যতা হয় বোঝা গেল মোটে সবাই এসছে হচ্ছে না আমার মতো গাধা হয়েছে গাধার দৃষ্টি গাধার মতো আবার দেখা গেল যিনি গুরু কী পা পেয়েছেন তার দৃষ্টি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম দর্শন হয়ে গেছে মঠে এসছে সবাই কিন্তু মোটে রয়েছে সবাই মঠের রয়েছে কিন্তু একজন গুরু কী পায়ে গেল সবাই পায় নাকি ওই জন্য তো ও জিন ভাগবতের যে সিদ্ধান্ত বলা হলো যে আগে কিছু নেই ব্রুয়ু স্নিগ্ধস্ব শিষ্যস্ব গুরব বুঝমপি হতো স্নিগ্ধ শিষ্যকে স্নিগ্ধ শিষ্যকে গুরুপাদ পদ্মভনের গোপন থেকে গোপনীয় কথা বলে যান সবাইকে বঞ্চনা কর ওরা তো শুনবে না স্নিগ্ধ শিষ্য কাকে বলে মহারাজ এই নিয়ে তুমি উপস্থিত ছিলে পরম পুজো বা মহারাজের সভাতে সেখানে বলা হয়েছিল স্নিগ্ধ শিষ্য কাকে বলে একটা ইভলিউশন আসবে আমার কথা নিয়ে আলোড়ন আসবে কিন্তু তারা আমার সঙ্গে কিছু করতে পারবে না কেন আমার কথা নয় শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী সাহেব তাদের আমার নিজে থেকে কোনো বিচার আমি বলবো না আমি তো তাদের কেনা পশু ভাগব তাই বলছে। এক বাস্তব আনুগতজন নিজেকে অনুভব করবেন গুরু চরণের বিকৃত দাস বিকৃত দাস হাটেতে যেমন বাজা হাটেতে তুমি একটা গরু কিনতে গেছো অমুক অমুক মালিক অমুক মালিক তাকে এইভাবে খাওয়াতো দাওয়াতো জল দিত তুমি সেটা জানো না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 সুন্দর কথা বলতেন সবার মগজে ঢোকে না এসব কথাগুলো কখনো ছাড়া গুরু হইও না হ্যাঁ এরকম ভাবে কথাগুলো বলতেন কাউ কাউর তুমি মানে পালাগুরু হইও না গোরকিশোর বাবাজি বাবাজী বলতেন কাউর গোরকিশোর দাস বাবাজী মহারাজ বলতেন কাউর পালাগুরু হইও না বরঞ্চ ধর্মে সার হইয় ভালো ধর্মের সার হইও বাঙাল ভাষা বলতে বলছেন কাউর পালা গরু হইও না ধর্মের সার হইও ধর্মের সার হলেও ভাল মানেটা কি কোনো ধনী ব্যক্তির বারান্দায় সে বললো মহারাজ আমার এখানে ঠাকুর আছে ঠাকুন না খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই তার স্ত্রীও রয়েছে তাকেও মাঝে মাঝে মুখি মেরে দেখা যাবে সুবিধা হবে এখন সন্ন্যাস ব্রত ব্রহ্মচর্য ব্রত এই অবস্থায় চলে গেছে এই অবস্থায় গিয়ে যে বিবৎসক আকার ধারণ করেছে সেটা বলবানো সুবিধা পাচ্ছি গৌর কিশোরদাস বাবাজী মহারাজ বলেছেন আমাদের এই বদ্ধ মনকে সংযত করবার জন্য শিক্ষা দেওয়ার জন্য রোজ সকালবেলা উঠে দশগা জুতো মারবে নিজের মুখেতে গালেতে তবে যদি শিক্ষা হয় জুতোটা কেন মারছি গৌর কিশোর বলেছে আমি সকালে উঠে নিজে গুরুবৈষ্ণবের জুতো নিয়ে নিজের মাথায় কপাল। তবে যদি একটু আকেল হয় বুদ্ধি খোলে বুদ্ধি তো খোলবার নয় জন্য স্নিগ্ধ শিষ্য তাকে গুরুপার ভজনের গোপনীয় কথা বলে যান এখন সিদ্ধান্ত হলো স্নিগ্ধ শিষ্য কাকে বলে ওই তো আমার মধ্যে একটা গুরু ভাই আছে মারা ও তো খুব শান্ত মহারা চুপচাপ থাকি কাউকে কিছু বলে না মূর্খ ওটা স্নিগ্ধ নয় স্নিগ্ধ গুরুপার পদ্ম বলতেন বাবা দেখবে লোহাপট্টিতে লোহা বিক্রি করে যে মারবাড়িগুলো লোহাপড় লোহার ওপরেতে গদি পেয়েতে বা বসে থাকে। আরামে বসে থাকে একেবারে এমন সুন্দরভাবে বসে থাকবে তুমি গেলে আইয়ে বাবু আইয়ে এ বাবু বলে সুন্দরভাবে বসাবে এত মিষ্টি কথা তুমি কোনোদিন জন্ম থেকে এত মিষ্টি কথা ও ব্যবসায়ী লোহাপটটিতে গা গাধার উপর বসে রয়েছো লোহার ওপর আনন্দে বসে রয়েছো সে এখন কোটি কোটি টাকা স্বপ্ন দেখছে কোথায় শেয়ার মার্কেটে কোথায় লাগা তুমি দেখছো খুব শান্ত আরে মারাজ এত শান্ত সাধু তো এর বসতে পারে না দশ পনেরো ঘন্টা একই জায়গায় বসতে থাকবে বাঙালিদের মতো বলবে না চি চা নিয়ে আয় রে বিড়ি নিয়ে আয় সিগারেট নিয়ে বলবে না কিচ্ছু বলবে না এক জায়গায় বসে রয়েছে চুপচাপ আনন্দে যেন মনে হচ্ছে ধ্যান করছে ও বিষয়ের ধ্যান করছে ও শান্ত নয় ও স্নিগ্ধ ভদ্রভাবে কথা বলে বস স্নিগ্ধ জড় জগতের মূর্খ বিচার এই জন্য বহুপাত বলছেন বিদ্যদ রুড়িবৃত্তিতে এক এক শব্দের এক এক মানে হয় অবিদ্ধ রুড়িবৃত্তিতে সমস্ত জগতের লোক চলছে अविद्यार ओपरे आहरण कर अविद्यार पाखाय भर दिए तरा चल अविद्वत रूढ़ी रूढ़ी मान आरोप करें विद्वत रूढ़ी चिन्मय सरस्वती कृपा करपा भर दिए तुम्हें जा गुरु वैष्णवर कृपा तर कृपाई गुरु वैष्णव कृपा यही देखा जाए जो स्निग्ध शिष्य कथाटार अने विकृत मान के मान अने दें क्या न সিদ্ধান্ত বলছেন শিরা সরস্বতী গোস্বামী ঠাকুর ফুবা তিনি বলছেন যিনি গুরু বৈষ্ণবের আচার আদর্শ সিদ্ধান্ত নিজের জীবনে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পেরেছেন গুরু বৈষ্ণবের সঙ্গে মিলে গেছেন তিনি হচ্ছেন স্নিগ্ধ কি সুন্দর সিদ্ধান্ত ই বলুছেন আলোড়ন সৃষ্টি করবে। কীসব কথা মরা এত সেবা করেছে গুরুদেবের মানে পনেরো কুড়ি বছর পঁচিশ বছর সেবা করেছে গুরুদেবের তারপরে তার ভেতরে কাম যাক যে কেন কাম জাগবে কেন কি কারণ স্বাস্থ্য কি এইসব সিদ্ধান্ত বলেছে নাকি এই জন্যই কি আমরা আলোচনা করতে বসেছি নাকি গুরু বৈষ্ণবের সেবা করে ভেতরে কাম জাগবে অন্নবিলাস জাগবে তাই কি এই সব সিদ্ধান্ত বোঝবার জন্য বসেছি যে গুরু বৈষ্ণবের একটু বলে আমার কাম চলে যায় আমার যাচ্ছে না কেন সেটা তো আগেই বলা হয়েছে মায়ারে করিয়া জয় না যায় সাধুগুরু কি ভাবে না না দেখি কিন্তু উপলব্ধি হলো কি অনেক কিছু লেখা থাকবে ও সাধুগ্রু বৈষ্ণুকে বসিয়ে দিল বলে ওদের বলাটাই কাল আমার কি সব গ্রহণ করতে হবে না হ্যাঁ স্বাধীনতা নেই আমার এই যে স্বাধীনতা বজায় রাখার চেষ্টা এটাকে বলি কালপর কালপর কাল পর ধ্বংসের মার্গ পথ এটাকে বল তাহলে তিন রকম ব্যক্তি তিন রকম মার্গের লোক তিন রকম রূপে ভগবানকে দেখেন আর ব্রহ্ম হচ্ছে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 কোটি সুশেষ বসুধাতি বিভূতি বিদ্যম যদ্ ব্রহ্ম নিষ্কলম অনন্তম শেষ ভূতম গোবিন্দম আদি পুরুষম তমহম ভি অল্প কথায় ব্যাখ্যা করতে গেলে যে যে গোবিন্দ আদি পুরুষ তার অঙ্গজ্যোতি চাই বাইরে দেখা যায় নিষ্কলম অনন্তম শেষ ভূতম সেটা গোবিন্দেরই অঙ্গের জ্যোতি ব্রহ্ম বলে লোকে ব্রহ্মজ্যোতি দেখতে পায় যারা জ্ঞান মার্গে তারা বলে এরপরে আর কিছু নেই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 যে তার জীবনের এক এক মুহূর্ত প্রতি মুহূর্তে চিন্তা করছেন গুরু বৈষ্ণব ভগবান তাদের জন্য কিছু না কিছু করার জন্য যিনি সর্বদাই ব্যস্ত রয়েছেন কিছু না কিছু করবেন কিছু না কিছু করবার জন্য সর্বদাই যিনি ব্যস্ত গুরু বৈষ্ণব ভগবান এর জন্য আর তার ধাম নামে এগুলো লুকিয়েই রয়েছে একসঙ্গে কিছু না কিছু করবার জন্য ব্যস্ত রয়েছে। তাকে বৈষ্ণব বলা তাহলে সাধক সেই সিনসিয়ার সাধক যে নিজের জীবনের এক এক মুহূর্তকাল ফ্র্যাকশান অফ সেকেন্ড মুহূর্তকাল তো অনেক বড় কথা হয়ে গেল লব লবো বললে ভালো মুহূর্তকাল তো অনেক বড়ো হয়ে সমস্ত সময় কে থেকে কাজে লাগাবে তোমার সামনে তথাকথিত যারা রয়েছে তারা কি করছে সময় নষ্ট করছে তাতে তুমি মিলে গিয়ে গাধার দলে গাধা হয়ে গেলে সেই কথা বলা হয়। যাতে মাতার তালে ঠিক থাকুক ওরা কি করছে ওদের সঙ্গে লড়াই করতে গেলে লড়াই লেগে যাবে ওরা দেখছে কোথায় দাও অনেক সময় দেখা যায় গুরু বৈষ্ণব কী করেন তার সামনে রয়েছে ভগবানের ইচ্ছায় এসছে তাকে ভজনের কথা বলছেন তাকে বিভিন্ন শাসনের কথা বলছেন এইটা তোর জীবন নষ্ট হয়ে শুনছে না উল্টে তাকেই সে শাসন করে বসছে যা বলছে গুরু বৈষ্ণব দীর্ঘদিন দেখলেন করুণাময় বৈষ্ণব কিছুতেই শুনবে না ভেবেছিল এই বৈষ্ণব যে ও যদি অনুগত্য করে তাহলে আনুগত্য করলে একটা তৈরি হয়ে যাবে বৈষ্ণব কিন্তু দেখা গেল ও উল্টে গুরু বৈষ্ণবকে বোকা বানাচ্ছে সেই সময় কি করেন গুরু বৈষ্ণব লক্ষ্য করেন যে এরকম করছে বোকা বানাচ্ছে আমাকে মিথ্যে কথা বলছে বিভিন্ন জিনিস লোকাচ্ছে বলতে চায় না কিন্তু একটা সাধক যদি বৈদ্যের কাছে না বলে যখন তখন মায়াদেবী তার গলা টিপে দেব কিন্তু ও এত মূর্খ জন্মই সহ্য শ্রুতোই চারটের একটাও নেই কিন্তু তথাপি এত গর্বিত সে কথা বলবাস্ত এরকমভাবে কথা বলবি গুরু বৈষ্ণবের তখন গুরু বৈষ্ণব লক্ষ্য করে বাবেন নেই যদি মেরে তাড়িয়ে দিই এমনি সংসারে গিয়ে নিপ সংসারেই তো রয়েছে তো গুরু বৈষ্ণবকে বোকা বানিয়ে কাঁটাল খাচ্ছে খা কত কাঁটাল খাবি খা মাথায় ভেঙে অন্তত তো আমি তোকে চোখে দেখতে পারবো না তুই যে গিয়ে লেবারের কাজ করবি মাটি বইবি এসব আমি চোখে দে থাক এভাবেই থাক আমার কষ্ট হোক এইভাবে তাকে বঞ্চনা করে তার সঙ্গে সুন্দর এমন সুন্দরভাবে মিশে যান বুঝতে দেন না যে ভেতর থেকে আর ওকে কিবা বা করছে না ওকে বুঝতেই দেন ওকে অনুভব করতে দেবে না যে আমার স্নেহ তোর তোর থেকে স্নেহ চলে গেছে আমার এটা বুঝতে দেবে না দিয়ে তাকে বোকা বানিয়ে দেব তুই ওকে বোকা বানাবি গুরু বৈষ্ণবকে সামর্থ্য আছে অত শুয়ে যা গুরু ওকে বোকা বানিয়ে দেব ওকে তো তুই তো সব সবই তো এই করে তাকে এবার লাগিয়ে দিল দিয়ে কি করলো তাকে প্রচুর পরিমাণে প্রতিষ্ঠা দিতে আরম্ভ করলো তুই তো সব না হলে কি হতো হতো কিছু এই করে তাকে বাড়ি দিচ্ছে জড় প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে বঞ্চনা করে দিচ্ছে তাকে সেটা সে বুঝতে পারছেন আর নিজে সেই বৈষ্ণব দেখলে ওর সঙ্গে যে বলতে যায়। তাহলে ঝগড়াঝাঁটি বা বাদ থেকে ওর কিছু কোনো প্রাণীর কোনো কষ্ট দেখতে পারেন না সেই তখন কি করেন গুরু বৈষ্ণব ওকে বোকা বানিয়ে বঞ্চনা করে নিজের সভজনে নিয়োজিত থাকে নিজে লীলা সরণ ভজন আদি ও যা খুশি অত্যাচার করছে কিন্তু ও কিন্তু যা খুশি বুঝতে পারছে গুরুবৈষ্ণব কীর্তন ফির্তন কিছু করে না কিছু না লোক দেখানো সব গুরু বৈষ্ণব ওকে বোকা বানি বলে তুই যা খুঁজছিস কর করে নিজের সভজনে নিয়োজিত থাকে নিজে সভজন এতে নিয়োজিত থাকলে ডুবে যাচ্ছি ভাবে। কালকে এক কথা কালকে সকালে বিচার করব আজকে তো সময় নেই তাহলে এই বিচার অনেক দেরি হয়ে যাবে আমার তাহলে গৌর কিশোর দাস বাবাজি অনেক এমন ব্যক্তি সব অন্ন অভিলাষ নেই গুরু বৈষ্ণবের কাছে বেশিরভাগ মধ্যে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পয়েন্ট ভাগ যদি বেশি না হয় তা আমি কান মূলছি আমি কান ধরছি যদি বেশি না বেশিও হতে পারে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 সামান্য অন্য বিলাস তোমাকে আজকে মনে হচ্ছে সামান্য বিলাস ওই সামান্য অন্য অন্নবিলাসটা তোমাকে পরবর্তীকালে তোমার ভজন থেকে গুরুবৈষ্ণব থেকে দূরে ফেলে দিতে পারে। আজকে দেখা যায় সামান্য একটু অন্য অন্নবিলাস থাক না কি আছে আমি অন্য অন্নবিলাসটাকে প্রশ্রয় দিচ্ছি না কিন্তু তাকে মেরে তারিও দিতে পাচ্ছি না অন্য হয়ে যাবে তাকে মেরে তাড়িয়ে দেবো সেটা না কিন্তু অন্নবিলাসটা যেন না থাকে তার ভেতরে সেচিত তো গুরুবৈষ্ণবে না আমি অন্নবিলাসটা ওর ভেতরে যেন বেশি করে বাড়ে এরকম কোন আচার্য কাজ করছেন তাকে তোমরা আচার্য বলতে পারো আমি কি চোখের মাথা খেয়ে বসবো নাই গুরুদেবের কী বাদে বৈষ্ণবের আমি তাকে আচার্য বলে ফেলল জগতের লোক তো দৌড়াচ্ছে হ্যাঁ সে তো অন্য লোকের ভেতরে অন্নবিলাসটাকে বাড়িয়ে দিচ্ছি আর কি করে বাড়ে ও বলছে এই জীবগুলোর যদি অন্নবিলাস বাড়ে তাহলে আমার সুবিধা হয় কেন আমি প্রচুর অর্থ আনব এনে এগুলোকে সব বিলিয়ে দেবো এরা কুকুরের মতো আমার আমার আজ্ঞা পালন করবে আমার প্রতিষ্ঠা আরো বাড়বে এগুলো বলে পাশবিক বিচার পাশবিক বিচার এই ধরনের ব্যক্তির সংখ্যায় সমাজে বৃদ্ধি পাচ্ছে পাশবিক বিচার তারা তোমার ভেতর দুর্বলতা দেখবে এর ভেতরে কি দুর্বলতা আছে এটি কামিঙির প্রতি লোভ আছে ঠাকুর সঙ্গে মিশতে দেয় আমার সুবিধে কথা। সে আবার ওখানে এসে গুরুদেবের খাওয়া দেওয়া পাদ ধোয়ানো সবই করছে কেন করছে ওই যে তেল মা কেন গুরুদেব ওকে তেল মাগাচ্ছে ও গুরুদেবকে তেল মাগাচ্ছে কোনো এক ছাগলকে পেয়েছে তাকে দিয়ে ভাগবত কথা বলাচ্ছে ও কিন্তু জানে ও কামুক বলাচ্ছে কেন আর ও আশ্রয় করেছে ওই গুরুকে এই জন্য ওই জানে গুরুদেবের প্রতিষ্ঠা আছে আমাকে অনেক প্রতিষ্ঠা দিয়ে দেবে খুব তাড়াতাড়ি আমি নাম কিনতে পারবো ওই গুরুদেবের ভজনা করছে বা দেখাচ্ছে ভজনা তো আর কি ও ওকে ভজনা করছে ওই অসৎ শিষ্য গুরুদেবকে গুরুকে। ওই অসৎগুরু আবার অসৎ শিষ্যকে করে ভাগবত সপ্তাহপ্ত সব চলছে এগুলো আমি দেখি আর যা হচ্ছে হোক আগুন জ্বলছে আমার কিছু করার নেই গুরুদেব আছেন গুরুদেব বুঝবেন বৈষ্ণবরা আছেন আমি তো অধিকারিক কেউ নয় আমাকে আপনারা আদেশ করেছেন তাই জন্য কিছু আলোচনা করা সেই জন্য এখানে বলছেন যে পরমাত্মা যেহো তেহ কৃষ্ণের এক অংশ তাহলে পরমাত্মা রূপে যাকে দেখছো সেও কৃষ্ণের কিন্তু অংশ এক অংশ হন কৃষ্ণ সর্বংশ সমস্ত কৃষ্ণ কৃষ্ণের দশ স্কন্ধে জানিয়েছেন এখানে চোদ্দ নম্বর অধ্যায় কৃষ্ণম কৃষ্ণম এনম আবে তমাত্মানম অখিলাত্মন জগৎ হিতায় ওপি অত্র দেহি দেহি মায়ী মায় এখানে বলছে এবং অথবা আরেক জায়গায় বলছেন গীতা অথবা অথবা বহু নই তেন কিং গেজুন বিষ্ট অথবা অর্জুন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 অনন্ত শরদ এই তিনটে শ্লোকে একশো চৌষট্টি একশো ঠাকুর অমৃত বলছেন এটা যে ভক্তে ভক্তির দ্বারা অনুভব করতে আচ্ছা চেষ্টা করে তাহলে ভগবানের স্বরূপের অনুভব হয় ভক্তির এমনি নয় সেই জন্যই তো ব্রহ্মা আফসোস করে বলেছে হ্যাঁ আরুযেন পরম পদম ততহ অনাদৃত যুশ্মত অঙ্গ্রহেও তোমার চরণোদ্দ্বয়কে অবহেলা করবার জন্য পতীয় আবার পড়ে যায় বুঝে গেল কি বল ব্রহ্মা বলেছে ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ একই বিগ্রহে তার অনন্ত স্বরূপ একই বিগ্রহ ভিন্ন ভিন্ন রূপে হ্যাঁ ভক্তের কাছে তিনি প্রতিভাত হন যেমন রূপে প্রতিভাত হন নৃসিহানন্দের কাছে হ্যাঁ রাম রূপে প্রকল্পিত হন মুরারিগুপ্তের কাছে কিন্তু তিনি তো সেই গৌরী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 তা যদি না হতো তাহলে নৃসিহদেব এই এই কথাটা প্রহাদ মহারাজ বলতেন না কখন গুপ্ত কথা এগুলো সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হলে বাপদে তৃহব্রত নম অদান্ত গভীর বিশান্ত মিশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বন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 হ্যাঁ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে যদি বলে মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রামে রামাজা বলবো মহারাজ কেউ উল্টা বলছেন কেন আপনি আগে তো রাম এসছে জগতে তারপরে কৃষ্ণ এসছে মূর্খের দল নিত্য জগতে নিত্য জগতে এবার আগে পরে এসছে কিন্তু চক্রের মধ্যে ঘুরছে একটা চক্র যে ঘুরছে চক্রের কোন কোন পয়েন্টটাকে তুমি ফার্স্ট পয়েন্ট বলবে চক্রটাকে যখন ঘুরিয়ে দেবে একটা চাকা ঘুরিয়ে দিবি তুমি কোন পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট বলবে কোনটাকে লাস্ট বলে না। এই জন্য মূর্খ লোকগুলো বোঝে না বাস্তবিক পক্ষে বিচার হলো প্রহ্লাদ মহারাজ কৃষ্ণের ভজন করেছেন কৃষ্ণ নৃসিংহ রূপে তার কাছে আবির্ভাব হয়েছেন তাই তো তারপরে ভক্ত বৎসল কিবা করেছিলেন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 রায় রামানন্দের সঙ্গে যে সংবাদ হয়েছে ওগুলো বলতেই আমাদের আমরা কার কাছে আলোচনা করবো লজ্জা হয় ওগুলোতে সব প্রকাশিত সব বলে দিয়েছেন ওপেনকে ওগুলো বললেই লজ্জা হয় বেপদ্য অবস্থায় কি আলোচনা করা যায় এগুলো অনুভব নেই রাধারানীর স্বরভ কৃষ্ণের স্বরভ তার প্রকাশ ভাব সব কিছু এন কোনো জিনিস নেই যে চৈতন্য চর্যামিত অনুশীলন করলে পাওয়া যাবে না কিন্তু চাই বাস্তব গুরু বৈষ্ণবের আনুগত্যে এইসব অনুশীলন করা গুরু বৈষ্ণবের আনুগত্যে গুরু বৈষ্ণবের অনুগত্য চাই বাস্তব অনুশীলন তার এই বলছেন স্বয়ংরূপরূপ কোনটা বলেছি যে রূপ আর অপেক্ষা করেন না অর্থাৎ স্বয়ংরূপ আর তদেক আত্মরূপ আবার আবেশ নাম প্রথমেই তিন রূপে রহেন ভগবান এইগুলো সব ব্যাখ্যা করা হচ্ছে স্বয়ংরূপ সপ্রকাশ স্বয়ংরূপ স্বয়ংপ্রকাশ দুই রূপে স্ফূর্তি স্বয়ংরূপে এক কৃষ্ণ ব্রজে গোপমূর্তি স্বয়ংরূপেতে ব্রজেতে গোপমূর্তি আর বৈভব রূপে দিবিদ প্রকাশ হ্যাঁ প্রাভব বৈভব রূপে দিবিদ প্রকাশ এক বপু বহুরূপ জৈছে হইল রাসে মহিষী বিবাহ হইল বহুবিধ মূর্তি প্রভাব বিলাস এই স্বাস্থ্য পর এখানে আশ্চর্য ভাবে সব প্রভুপাত সমস্ত কথা বলেছেন একটা একটা করে বলছেন স্বয়ংরূপ কাকে বলছেন অনন্যাতে কৃষ্ণের যে রূপটা অন্য কাউর নির্ভর করে না সেটাকে স্বয়ংরূপ বলা হয় অর্থাৎ স্বতঃসিদ্ধ কৃষ্ণের স্বয়ংরূপ তদেকাত্মরূপ কাকে বলা হয় মান তদ্রূপম তদ অভেদেন অপি স্বরূপে নবিরাজে भगवान तदरूप क्या तदरूप कम बला तदेक कृष्ण मन हम आलदा आलदा रूपे तदेक रूप की लघु भगवत अमृता ते सिंत तदरूपम एक ही रूप मन हम तद अभेदे न स्वरूप न बिराज स्वरूप टाइम आलदा एक ही रूप क्यों जरूप स्वयंपे सहित एक रूपे प्रकाश पाए एक ही मत मना हम क्या आकृति बैभवदी अंग सन्नीश चरित्र आदि भिन्न बढ़िया चरित्र आदि एक आल्दा देखा जा सबकिट आकृति के तद कान रूप बोले आरोप अंश और विशेदे दीवि था अंश आलास भेदे आर आवेश रूप का बोला ज्ञान सत्ता आदि कला जत्रिष्ट जनार्दन तलादिज्ञान सत्ता आदि कल या कार क्या ज्ञान आवेश करलो कारेश करलो चतुर्स आदि ज्ञान आवेश करक्त করেছেন ব্যাসদেবের মধ্যে এইভাবে কিন্তু জনার্দ আবির্ভাব হন জনার্দন এখানে হঠাৎ জনার্দ কথাটা বলে কৃষ্ণ বলল বলে জনার্দন এই বলেছেন জীবের দুঃখকে বিশেষভাবে হটাবার জন্য তাদের এই সব এগুলো হয় কৃষ্ণকে তো আমরা দেখতে পাই না কৃষ্ণ তারা নিত্য ধামেতে থাকেন যাদের চোখ হয়েছে কীভাবেছেন তারা অনুভব করেন কিন্তু গুরুদেবকে তো গুরুদেব সামনে এসছেন তাকে দেখা যায় কুরু বৈষ্ণব রেবে হন বল মহারাজ এবারে বলা হচ্ছে যে সৌহরি আদি প্রায় এই কায়ব্যহ নয় মুনি সৌহরিমুনি মুনি যখন যোগের প্রভাবেতে যখন ওই পঞ্চাশটা রমণী অর্থাৎ তার জনের সঙ্গে মান দাতার যে কন্যাগুলো পঞ্চাশ জনকে একসঙ্গে বিবাহ করতে বাধ্য প্রথমে যখন সে এত বছর তপস্যা করল ষাট হাজার বছর তখন সে যে অপরাধ করেছিল একটা সেসব কথা বিস্তৃত আলোচনা করবন। তারপরে জলের মধ্যে মাছের যে মিলন এটা দেখে তার কাম জাগো অপরাধ করেছে বলে তার সংসার বাসনা জাগলো সংসারে এলো কিন্তু সে তো বৃদ্ধ হয়ে গেছে তপস্যা করে করে চুলগুলো এরকম ঝুলছে মুখগুলো একবারে বৃদ্ধ মানে এরকম কাঁপছে সেবার এবার মান দাদাকে গিয়ে বলছে আপনার পঞ্চাশটা কন্যা একটা কন্যা আমায় দিন মান দাদা বললো আমি যদি এখন বলি না এখুনি আমায় অভিশাপ দিয়ে দেবে বাবা গণ্ডগোলে কাই নেই রিসিভার আপনার পায়ে ধরি আমার ভেতরে অন্তর মহলে পঞ্চাশ জন কন্যা আছে যান যাকে আপনার পছন্দ বিয়ে করে নিলাম যা ভেতরে গেল ওকে দেখে গিয়ে পছন্দ করবে সব কন্যারা মুখ ফিরিয়ে রাখছে ও দেখলো তো মা গন্ডগোলো আজ চালাকি করলো আমার সঙ্গে দাঁড়া আমি চালাকি সে গিয়ে অশ্বিনী কুমার কে ভজন করল অশ্বিনী কুমার কি চাই বলে কি আবার চাই বুঝতে পারছো তোমাদের যৌবন দ এই হ্রদেতে আমরা রসায়ন সব ফেলে দিচ্ছি এর মধ্যে স্নান করো স্নান করলে পরে তুমি হয়ে যাবে স্নান করলেন উঠলেন জগন জগন দেখলো বা কি সুন্দর পৃথিবীতে এরকম সুন্দর যুবক আর নাই এবার গেলাম এবার রাজাকে আমি রাজা আমাকে বোকা বানিয়ে যাই এবার রাজাকে বলে যখন অন্তর মহলে গেছেন পঞ্চাশটা কন্যার মধ্যে সে বলছে তোমাদের মধ্যে যে কোনো একজনকে আমি বিবাহ করব তোমরা না আমরা সবাই বিবাহ করবো ও বলে আমি চাই বলে আমি লড়াই শুরু হয়ে গেল পঞ্চাশ জন কন্যা চলো পঞ্চাশ জনকে বিবাহ করল পঞ্চাশ জনকে বিবাহ করে সে তখন নিজের যোগ বলে দেহটাকে এরকম প্রকাশ করলো পঞ্চাশটা করলো করে এবার ভোগবিলাস চাপাচ্ছে মান দাদা বলছে বাপ রে আমার বাবা নিরাম ঐশ্বর্য দেখিনি স্বর্গের দেবদারা বলছে বাপ মান ঐশ্বর্য প্রকাশ করলো যোগ করেছে তার প্রকাশ করলো কিন্তু মান দাতা পরে কেঁদেছিল এই মান বলছে বলছি এই যে সহবরী কেঁদেছিল হায় হায় আমি কি করলাম হায় হায় আমি এ কি করলাম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 সন্ন্যাসটা মানে কি সন্ন্যাস মানে হচ্ছে তুমি ব্রত গ্রহণ করেছো প্রতিজ্ঞা তুমি এগুলো সব ভোগ করবে না এই সুখগুলো তুমি স্পর্শ করবে না কোনোদিন তুমি বান্তাসী হয়েছ বমি করে একটা খুব খেয়েছে রসগোল্লা ফসগোল্লা সব খেয়েছে খেয়ে হঠাৎ আছে এমন খেয়েছে যে বমি হয়ে গেল বমিটা পড়ে রয়েছে কিছুক্ষণ সুস্থ হওয়ার পরে বললে এগুলো ফেলে দেবো আবার চেটে খেয়ে নিল আছে পশু চেটে খেয়ে নিল এগেলে বলে বান্তাসী স্বপ্নেও মনে যে স্নান দিতে নাই এইসব সুখের কথা আর আমি যদি বলি তালেও হবে না কেন যতক্ষণ তুমি গুরু বৈষ্ণবের ভালোবাসা না পাচ্ছ ততক্ষণ এইসব তোমার কাটবে না যত বাহাদুরি করো তোমার কাটবে না এইসবগুলো থাকবে তোমার ভিতরে তোমার মধ্যে আরো বাসা তৈরি করবে বাসা বুঝো উয়েতে উয়েতে বাসা করলে যেন উয়ের বাসা আরো বাড়তে থাকে একটা জায়গা বাসা করেছে যাকে যা থাকবে যাক হবে না উয়ের বাসা কি উয়ে এক জায়গায় করেছে বাড়বে পুরো খেয়ে নেবে তোমাকে জেনে রেখো সন্ন্যাস মানে হলো প্রতিজ্ঞা একবার যদি ভঙ্গ করে ফেল ব্রহ্মচর্য বত তা আর মেকআপ দিতে পারবে না কিন্তু জগতের যারা প্রতিষ্ঠাকামী তারা এইসব ব্যক্তিদেরও সন্ন্যাস রেখে দিচ্ছেন বলছি থাক না আমার সুবিধা লাগছে একটু ইংরেজি বলতে পারে যাক না কি আছে তাতে দু চারবার সঙ্গ হয়ে গেছে তারপরেও বলছে থাক না পাই পাঠাচ্ছে বাইরে পাঠা মর তুইও মরবি ও মরবে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 ঢুকে ধুকে গেছেন রূপ ভগবান এইরকম ক্রিয়াকর্ম করছে সব রক্ষিণীর সঙ্গে হাস্য পরিহাস করছে সত্যগ্রহার গায়ে গেল ওখানে গিয়ে দেখছেন ক্রিয়া ক্রিয়াকর্ম করছে হ্যাঁ নাগ্নিজির ঘরে গেল সেখানে দেখলো বাচ্চাকে আদর করছে অ করে আরেকজনের কাছে গিয়ে দেখলো ছেলে মেয়ের সব সমস্যার ব্যাপারে আলোচনা করছেন কারোর সঙ্গে আরেকটা গিয়ে দেখল মেয়ের বিয়ের ছেলের বিয়ের ব্যাপারে চিন্তা করছে আরে একই কৃষ্ণ একই কৃষ্ণ তাহলে জগন্নাথ কীরকম বুঝে দেখো একই কৃষ্ণ কম্পিটিশন করবে তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে কম্পিটিশন করবে করো দেখো কালকে বলেছিলাম গোবর্ধন লীলা সেই আলোচনা করা হয়েছিল কৃষ্ণকে কৃষ্ণর সঙ্গে যারা কম্পিটিশান করতে চাইছে কৃষ্ণ এত রূপরস গন্ধ লুটে পুটে নিচ্ছে আমরা একটু নিলে ক্ষতি হয় যদি এরকম ভাবনা তোমার আসে গেল মরলে তুমি কৃষ্ণ কিচ্ছু ভোগ করেন না একই সঙ্গে কৃষ্ণ হচ্ছে যুগপথ অনন্ত জগতের একমাত্র ভোক্তা ঐশ্বর্যস্য সমগ্রস্য বীরস্ব জ্ঞান ও বৈরাগ্ ভগৈতি তাকে তুমি বলবে অনন্ত ব্রহ্মাণ্ডের যদি একচেটিয়া অনন্ত ব্রহ্মাণ্ডে যদি একচেটিয়া কেউ ভোক্তা থাকে সে কে এই আমার জগন্নাথ কৃষ্ণ হ্যাঁ আবার সঙ্গে সঙ্গে বলছেন বৈরাগ্য হ্যাঁ ঠিকই বলেছি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 আমার বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলো সকল এই বললেন ক্ষুদা ভাই না খাই না কিছু গোপাল ক্ষুধা ভাই বহুদিনের ক্ষুধায় গোপাল খাইলো সকল কবে মাধব আসি মোহর করিবে সেবন এখানে এক মাধবকে সেবা দিয়েছেন জগন্নাথ না না আমার সময় নেই আমার লোকজন নেই কি করে আরেকটা মন নব বারবার বারণ করছে ততপি জগন্নাথ ঘুরে ঘুরে মাধব মাধব মাধব ঘুরে মাধব তুই নে আমার সেবা মাধবের কাছে সেবা নিল জগন্নাথ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 কি করে সেবাটা ঘুরে ফিরে ওর কাছে আসছে কত লোক ছিল না আমি তো এই চিন্তা করি না ঘুরে ফিরে সেই মাধবের কাছে মাধব কবে মাধব আসিব করিবে সেবা কি আশ্চর্য বিষয় তোমাদের অবাক লাগে না সেই জগন্নাথকে কিভাবে সেবা করতে হবে একটা যদি সন্তান থাকে একটা লোকের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 তার ভক্তি থেকে ভালোবাসা থেকে যেতে দেবে না কিছুতে সেই জায়গায় আমরা রয়েছি তারপরেও দুঃখী কি করে হয় এইভাবে দেখা যায় সৌভরী আদি প্রায় এই কায়ব্য নয় কাহাব্যহ যদি এইরকম হতো নারদ বিস্ময় হতো না সেই জন্য ভাগবতের সিদ্ধান্ত বলছেন চিত্রম চিত্র মানে আশ্চর্য বিষয় চিত্রম বতইত একে না বপুষা যুগপথ পৃথক গৃহেশু দষ্ট সহস্রম স্ত্রী এক উদাবহৎ একই সঙ্গে হ্যাঁ সমস্ত জায়গায় তিনি একসঙ্গে বিবাহ করলেন হ্যাঁ বলছেন দাষ্ট্র মহিষিকে বললেন তো চিত্রম চিত্রম মানে অবাক আশ্চর্য বতই বলছেন চিত্রম বতই তদে কেন বপুষা যুগপথ পৃথক গৃহেশু দাষ্ট সহস্রম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 যতন্য চন্দ প্রকটে যীন দিন এ বাঞ্ছাকল পুরসে কি বা সিন্দু বতি থান পাবন ভো নম